কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর হিউম্যানিটি প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা আজকের অধিবেশনে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা শুনে তাহলে ইসলামে নাকি নারীদের মর্যাদা যথাযথ দেওয়া হয়নি আসলেই বিষয়টি কি সঠিক বা ইসলামের বিরুদ্ধে এ মিথ্যা অপবাদ এটি আসলে মিথ্যা না আসলে ইসলামে এ ধরনের কিছুটা সমস্যা রয়েছে আমরা সংক্ষিপ্ত জবাবে বলব যে না কখনো নয় ইসলামে কখনোই নারীদেরকে অধিকার বা মর্যাদা দেওয়াতে কোনো ত্রুটি করা হয়নি বরং पृथिविर मुख जो जीवन आदर्श एस धर्म जत आदर्श पृथिवीत तैरीये सेगलर मजे सब चे आदर्शे जी जीवन आदर्शे नारी सठी भाव मर्यादा दे नारीथ सम्मान देवा होसलमर आलोकेरान और सोनार आलोके इसलमी नारी मर्जदा दे विषयटी एकिप्त परिसरे तुले धरते ची जाना মানুষের মাঝে যে সংশয় ছড়ানো হচ্ছে ইসলাম বিদ্বেষীমূলক মানুষের মাঝে ইসলাম এর অপবাদমূলক যে বিষয়গুলি তুলে ধরা হয় সেগুলি আমরা পরিষ্কার করে দিতে চাই আমরা সেগুলি ক্লিয়ার করে দিতে চাই যে আসলে কখনো এগুলি সঠিক নয় বরং ইসলাম এটি মানুষের ধর্ম নয় এটি মানুষের তৈরি করা নয় যে কারো প্রতি বৈষম্য নিয়ে ইসলাম এসেছে বরং এই ইসলাম এসেছে মহান আল্লাহ সুবহান হ চাহার পক্ষ থেকে আল্লাহ রবুল্লা আলমিন বলেন বা কোনো বর্ণকে সংকীর্ণতার মধ্যে রাখা হয়নি কারো অধিকার কম দেওয়া হয়নি বরং প্রতিটি নারী ও পুরুষকে আল্লাহ রবুল্লা আলামিন যেভাবে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির সাথে সমন্বয় করে তাদের সৃষ্টিগত যে স্বভাব সৃষ্টিগত যে তাদের তবিআ সৃষ্টিগত তাদের যে গতি সেই গতির সাথে সমন্বয় রেখে আল্লাহ রাবুল ইসলামে নারীদেরকে সেভাবে মর্যাদা দিয়েছেন ইসলামে নারীদেরকে সেভাবে অধিকার দিয়েছেন আর ইসলামই নারীরা যখন ছিল সমাজে অবহেলিত নারীরা ছিল যখন সমাজে ধিক্ষারের পাত্র নারীরা ছিল ঘৃণার পাত্র নারীরা ছিল যতসব নির্যাতন যতসব সব যত সব জলম অত্যাচার নারীদের উপরেই যখন প্রয়োগ হতো ঠিক সেই সমাজ থেকেই ইসলাম নারীকে বের করে নিয়ে এসেছে শান্তির দিকে নারীকে বের করে নিয়ে এসেছে তার সঠিক সম্মান ও মর্যাদার দিকে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার সাথে নারীকে সম্মানিত করেছে সেটি হলো এই ইসলাম প্রিয় বন্ধুরা আসুন আমরা একটু এর ইঙ্গিত আল্লাহ রাবুল আলমিন তুলে ধরেছেন সেই যে সময়ে ইসলাম পৃথিবীর বুকে এসে থাকে বা আল্লাহ রবুল্লাহ আলমিন যখন নবী মুহাম্মদ সাল আলী সাল্লামকে পৃথিবীতে রাসুল হিসেবে প্রেরণ করলেন তার মাধ্যমে এ ইসলাম এর আবির্ভাব ঘটালেন সেই পরিবেশে নারীদের কি অবস্থান ছিল পৃথিবীতে বা সমাজে সেই বিষয়টিকে আল্লাহ রবুল্লা আলমিন কোন আনিলকে নেমে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন যেমন সোরানহলের আহ সাতান্ন থেকে উনষাট নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন সুন্দরভাবে তুলে ধরেছেন নারীদের অবস্থা সেই সময় কি ধরনের ছিল আল্লাহ বলেন আম আল্লা রাবুল আলামিন বলছেন সেই অমুসলিম কাফের সম্প্রদায় তারা আল্লাহ রাবুল আলমিনকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করত। তারা আল্লাহ রাবুল আলমিনের জন্য নারীদেরকে সাব্যস্ত করত আল্লাহর সন্তান হিসাবে যে মেয়েরা হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তান কারণ তারা সেই সমাজে মেয়েদেরকে সবচেয়ে তারা লাজ্জনার পাত্র হিসাবেই ব্যবহার করত এবং কারো সন্তান যদি মেয়ে বলে শোনা যায় তাহলে সেই ব্যক্তিকে বহু ধরনের ত্রস্কারের সম্মুখীন হতে হতো সেই দৃষ্টিকোণ থেকে তারা আল্লাহ রাবুলি আলমিনের প্রতি আক্রমণমূলক আল্লাহ রাবুলি আলমিনের প্রতি বিদ্বেষমূলক আল্লাহ রাবুলি আলমিনের সন্তান হিসাবে সাব্যস্ত করছে মেয়েদেরকে কন্যাদেরকে কন্যাকেলিল্লা হিলবান তারা আল্লাহ রাবুলা আলমিনের জন্য মেয়েদেরকে সাব্যস্ত করে কন্যাদেরকে করে। কন্যা আল্লাহ রা তাদের এই সব চিন্তা এই সব বিষমূলক পবিত্র হোক কখনো এগুলি তার জন্য শোভা পায় না প্রিয় দিনী ভাইরামার ঠিক একইভাবে সেই জাহেলি যুগে মেয়েদের যে অবস্থা ছিল আল্লাহ রবুল্লা আলমিন সে অবস্থাটি তুলে ধরেছেন আমরা এ আইটিকে এখানে উপস্থাপন করব। কারণ কোনো একটা জিনিসকে তার বিপরীতমূলক বিষয়গুলি তুলে না ধরলে সেটা কখনো ফুটে ওঠে না তাই ইসলাম মেয়েদেরকে কিভাবে দেখেছে ইসলাম মেয়েদেরকে কিভাবে স্থান দিয়েছে ইসলাম মেয়েদের অধিকার কিভাবে দিয়েছে ইসলাম মেয়েদেরকে কত প্রিয় করে তুলেছে সেই বিষয়টা তখনই ফুটে আসবে যখনই সেই সময়ে সাময়িক সময়ে জাহিলি যুগে আনিল ক্যিমে এই বিষয়গুলিকে রেকর্ড করে রেখেছেন করা আনে কেমন পর্যন্ত সেগুলি থাকবে কেউ মুছে দিতে পারবে না কখনো আল্লাহ রাবুল সে বিষয়টি বলছেন আর সেই সন্তানটি হচ্ছে কে সেই সন্তান হচ্ছে মেয়ে সন্তান কন্যা তো হুহ মুসা এ খবর পাওয়ার সাথে সাথে তার চেহারা যেন বিবন্ন হয়ে যেত তার চেহারা যেন কালো হয়ে যেত রেগে অর্থাৎ সমাজে সে কিভাবে মানুষের সামনে মুখ দেখাবে তার পক্ষে যেন এই মুখ দেখানোর পক্ষে আর মুখ দেখানো তার জন্য খুবই কঠিন হয়ে যাবে কিভাবে সে আসবে যে তার ঘরে যেন সে ফেটে যাচ্ছে এতই যে কেন তার মেয়ে সন্তান জন্ম হলো কিভাবে তার ঘরে মেয়ে আসলো থেকে কন্যা সন্তান এজন্যই সে মানুষের সামনে আর মুখ ও সে যেন চাচ্ছে না সে কি করবে এখন যেন কিং কর্তব্য বিমূরে পড়ে গেছে কিং কর্তব্য বিমূরে রাখলে রাখতে হবে সেটিকে বহু লাঞ্ছনা বহু গঞ্জনা বহু হ্যাম্পার করে তাকে রাখতে হবে আর যদি সে নিজের প্রেস্টিজ দিকে লক্ষ্য করে সমাজে তাদের মানুষের লাঞ্চনা থেকে আসলে সেই জাহিলি সমাজের মেয়েদের ব্যাপারে এই ফায়সালা মেয়েদের ব্যাপারে এই আচরণ কতই না নিকৃষ্টজনক ছিল কতই না খারাপ ছিল তারা কিভাবে মেয়েদের সাথে কন্যার প্রতি মে সন্তানের প্রতি নারী জাতির প্রতি তারা কিভাবে নির্যাতন করত। নারী জাতিকে কিভাবে তারা ধিকার দিত নারী জাতিকে কিভাবে তারা করত এটি যেন আল্লাহ বলছেন তাদের এটি কতই না যেন খারাপ অকল্যাণজনক কতই না যেন এটি খারাপ কাজ তাদের খারাপ ফেসলা তাদের খারাপ চিন্তা চেতনা তাদের খারাপ বিধি বিধান তাদের বা খারাপ নিয়ম তাদের খারাপ বিচার তাদের প্রিয়দিনী ভাই রামার নির্যাতন নিষ্পেষণের মধ্যে ফেলে রাখা হতো নারীরা যেন সমাজে মানুষের একটি বড় ধরনের বোঝা হিসেবেই সেই সমাজে থাকত। তাই নারীদেরকে মানুষ দেখতেও পারত না নারীদেরকে কেউ সুদৃষ্টিতেও দেখত না বা কারো ঘরে নারী বা মেয়ে সন্তানের জন্য একটা কলঙ্কের বিষয়ে দাঁড়িয়ে যেত এমন পরিবেশে আল্লাহ রবীন্দিন ইসলাম পৃথিবীর বুকে আবির্ভাব ঘটালেন সাল্লুসাল্লামকে দিয়ে তিনি ইসলামের প্রচার প্রসার ঘটালেন আর সেই ইসলাম সেই জাহিলি সভ্যতা যেটা নারীদের উপর ছিল নির্যাতন নারীদের উপর ছিল নিষ্পেষণ নারীদের উপর ছিল লাঞ্ছনা ঘৃণা ঘৃণা পরিবেশ থেকে সেই অবস্থান থেকে নিয়ে এসে বহু সম্মানে মর্যাদায় তাদেরকে সমাসীন করেছেন আমরা বলবো যা অতি পৃথিবীর বুকে ইসলামই একমাত্র নারীদেরকে তার অধিকার সঠিকভাবে দিয়েছে নারীদেরকে তার মর্যাদা সঠিক দিয়েছে এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ আসসালাম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 করে সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে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 এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় করেছিলাম বিরতির পূর্বে আমরা জাহেলি যুগে কিভাবে নারীরা নির্যাতিত নিষ্পেষিত হত সেই নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরিবেশ থেকে ইসলাম তাদেরকে বের করে নিয়ে এসেছে সম্মান মর্যাদার দিকে এবং দিয়েছে তাদেরকে পূর্ণভাবে অধিকার ও মর্যাদা ও সম্মান সে সম্পর্কে বিষয় আমরা তুলে ধরলাম বরং আমরা মনে করবো সেই জাহিলি যুগে সম্মান মর্যাদা তো দূরের কথা নারীদেরকে এমনইভাবে ঘৃণার পাত্র হিসাবে দেখা হতো তাই তাদেরকে হত্যা করলেই তাদেরকে শেষ করে ফেললেই যেন সমাজে মর্যাদা খুঁজে পাওয়া যায় এটাই ছিল তাদের প্রথা এটাই ছিল তাদের নিয়ম এটাই ছিল তাদের সামাজিক ব্যবস্থা এটাই ছিল তাদের সামাজিক আদর্শ الله رب العالمين شيء বিষয়টিও কোরআনুল কারীমে সূরা আনআমের 140 নম্বর আয়াতে তুলে ধরেছেন আল্লাহ বলছেন قد خسر الذين قتلوا اولادههم سفها بغير علم وحرموا ما رزقهم ما ارزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين আল্লাহ বলছেন قد خسر الذين আর আল্লা রবুল্লা আলমিন তাদেরকে দান করেছেন নিজেদের জন্য সেগুলিকে হারাম করে নিয়েছে আল্লাহ রব আলমিনের উপর বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ তারা চাপিয়ে দিয়েছে সুতরাং আল্লাহ রাবুল্লাহ আনামিন সেই জাহিলিদুগের সেই স্বভাবগুলিকে তুলে ধরেছেন করানুল কারিমে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে যে কিভাবে তারা সেই সমাজে নারীদেরকে মর্যাদা দেওয়া হতো নারীদেরকে কিভাবে ঘৃণার পাত্র হিসাবে সমাজে মূল্যায়ন করা হতো বরং ইসলামই সেই নারীদেরকে সম্মান এবং মর্যাদা দিয়েছে মানবতার ক্ষেত্রে মানবতার জীবনেও আল্লাহ নারী এবং থাকো না কেন আমি তোমাদের সকলকে মূলত সৃষ্টি করেছি দুটি প্রাণ থেকে একটি হলো জাকার আরেকটি হলো উনসা একটি হলো পুরুষ আরেকটি হলো নারী একজন হলেন আদম আরেকজন হলেন হাওয়া এই দুজন থেকেই আমি মূলত তোমাদেরকে সৃষ্টি করেছি পরিচিতি বহন করতে পারো এই বিভিন্ন কবিলা গোত্র ইত্যাদিতে বিভক্ত করেছি তবে জেনে রাখো তোমাদের মাঝে সম্মানিত আমার কাছে সেই ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক তাতে কোনো সম্মানের বিষয় নয় তোমাদের মাঝে যেই পুরুষ বা যেই নারী যেই বেশি তা অধিকারী হতে পারে সেই হলো আমার কাছে বেশি সম্মানিত যাই সে নারী হোক অথবা পুরুষ হোক কোন এখানে ভেদাভেদ নেই একজন নারী যদি বেশি তাকুয়ার অধিকারী হতে পারে তাহলে সেই নারী আমার কাছে পুরুষের চেয়ে বেশি সম্মানিত হবে ঠিক একইভাবে একজন পুরুষও যদি বেশি তাকুয়ার অধিকারী হতে পারে তাহলে সেও নারীর চেয়েও আমার কাছে বা অন্যের চেয়ে আমার কাছে বেশি সম্মানিত হবে আমার কাছে সম্মানের মাপকাঠি নারী হওয়া বা পুরুষ হওয়া এটা নয় বরং আমার কাছে সম্মানের মাপকাঠি হলো তাকুয়া তাকুয়া যার মাঝে থাকবে সেই বেশি সম্মানিত হবে অর্থাৎ যেই নারীর মাঝে তাকুয়া থাকবে সেই বেশি সম্মানিত আমরা যদি ওই ইতিহাস খুলে দেখি সেই ফেরাউন এ গৃহে এমন একজন নারী ছিলেন যে নারীর মাঝেই ছিল তাকুয়া যার কারণে আল্লাহ রবুল্লাহ আলামিন সেই নারীকেই সম্মানিতা করেছেন ইহকালে পৃথিবীতে এবং আকেও তাকে জান্নাতে বিশেষ আসন দিয়ে বিশেষ অট্টালিকা দিয়ে বিশেষ তাকে পুরস্কার দিয়ে আল্লাহ রবুল্লাহ আলামিন সেই নারীকেই সম্মানিত করেছেন তাকেই মর্যাদাশীল করেছেন ওই পুরুষ হওয়া সত্ত্বেও শুধু পুরুষ নয় বরং পৃথিবীতে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়া সত্ত্বেও তার মর্যাদা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কিছুই নেই মর্যাদা রয়েছে সেই নারীর যেই নারীর মাঝে ছিল আল্লাহ রবুল্লাহ আলমিনের তাকুয়া ঠিক একইভাবে আল্লাহ রাবুলি আলামিন। আখিরাতের ক্ষেত্রেও এবং দুনিয়ার ক্ষেত্রেও আরও সুন্দরভাবে আল্লাহ রবুলি আলমিন বর্ণনা করছেন যে প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাবুলি আলামিনের পক্ষ থেকে যে সৎকর্মের বিনিময় সেই বিনিময়ের ক্ষেত্রে বা অপকর্মের যে প্রতিদান প্রতিফল শাস্তি সেই শাস্তির ক্ষেত্রেও আল্লাহ রাবুলি আলমিন নারী হলে অপকর্মের কারণে তার জন্য বেশি শাস্তি আর পুরুষ হলে অপকর্মের কারণে তার কম শাস্তি অথবা নারী হলে তার ভালো প্রতিদান কম আর পুরুষ হলে তার বেশি কখনো আল্লাহ বৈষম্য করেননি কাজের কাজের প্রতিদানের ক্ষেত্রে নারী পুরুষ উভয়কে সমানভাবে আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন ঠিক একইভাবে অপকর্মের অসৎকর্মের শাস্তি হিসাবেও নারী পুরুষ উভয়কে সমানভাবে আল্লাহ রাবুলা আলমিন লক্ষ্য করেছেন কখনো নারীদেরকে পিছিয়ে ফেলে রাখেননি নারীদেরকে নিচে ফেলে রাখেননি আর পুরুষদেরকে যেমন আল্লাহ যে ব্যক্তি সৎকর্ম করবে যাই সেই সৎকর্মশীল ব্যক্তিটি পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে ওহু মুমিন কোনো মমিন ব্যক্তি যদি তিনি নারী হন বা পুরুষ হন তিনি যদি সৎকর্ম করে থাকেন আল্লাহ বলছেন আমি তাকে খুব সুন্দর যাপন করাবো এই এবং নিমা এবং যা কিছু তারা করেছে তাদের কর্ম এই সৎকর্মগুলি যতটুকু তার চেয়ে বহুগুণে বেশি করে আমি তাদেরকে এর প্রতিদান দান করব। সেই সৎকর্মশীল নারী হোক আর পুরুষ হোক এক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই বরং সৎকর্মশীল যদি নারী হয়ে থাকেন তাহলে আল্লাহ রাবুল আলমিন তাকেই পৃথিবীতে সুন্দর জীবনযাপন করাবেন এবং আখরাতেও তার জন্য বহু সুন্দর সুন্দর প্রতিদান দিবেন আর যদি পুরুষ হয়েও সৎকর্মশীল না হয় অসৎকর্মশীল হয়ে থাকে তাহলে পুরুষ হলেও আল্লাহ রবুল্লা আলামিন তাকে এই পৃথিবীতে জীবন জীবনযাপন করাবেন না এবং আখরাতেও তার জন্য বড় প্রতিদান কখনো আল্লাহ রবুলিআ আলামিন রাখবেন না বরং রাখবেন সেই ব্যক্তির জন্যই যিনি সৎকর্মশীল তিনি নারী হন অথবা পুরুষ হন আল্লাহ রবুলি আলমিন এক্ষেত্রে কোনো বৈষম্য করেননি বরং নারীদেরকে আল্লাহ রবুলি আলামিন পৃথিবীতে ও আখরাতে সকল ক্ষেত্রে তাদের সৎকর্মের প্রতিদান হিসাবে সমান জীবন দান করেছেন সমান অংশই আল্লাহ রবুল্লা আলামিন দান করেছেন أنا رب حبي الله رب العالمين سورة غافر إرجالي شنبر آياتيك ويبه بولدك شن من عمل سيئة فلا يجزا إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب আর যদি কোনো ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক সে যদি সৎকর্ম করে আল্লাহুল আলমিন বলছেন কোন মিন যদি পুরুষ হোক বা নারী হোক সৎকর্ম করে আল্লাহ বলছেন এবং বেহিসাব আল্লাহ রবাহ আলমিন তাদেরকে নিয়ামত দান করবেন সেটি নারী হন আর পুরুষ হন এক্ষেত্রে আল্লাহ রবাহ আলামিন কোনো বৈষম্য করেননি ভাইন আমার একই ভাবে আল্লাহ রবুল্লাহ আলামিন। সেই নারী পুরুষদের জন্য জান্নাতের আরো বিষয়গুলি তুলে ধরেছেন অন্য আরেক আয়লা বলছেন আকবার। ذانك هو الفوز العظيم الله رب العالمين بيقولشن الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها الله رب العالمين تনি ওয়াদা দিয়েছেন অঙ্গীকার দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار مؤمن نار নলিদের জন্য الله رب العالمين সংখ্যক জান্নাতের অধিক জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যে জান্নাত গুলির তলদেশি নহরসমূহ প্রবাহিত হবে আল্লাহ রবুল্লা আলমিন এখানে বলেননি যে পুরুষদের জন্য এতটি জান্নাত থাকবে আর নারীদের জন্য তার অর্ধেক জান্নাত থাকবে তা কখনো বলেননি বলেন আলামিন নারী পুরুষ সে যদি সৎকর্মশীল হয় তাহলে পুরুষ হওয়ার কারণে তার জন্য যেমনই ভাবে অসংখ্য জান্নাত থাকবে ঠিক নারী যদি সে সৎকর্মশীল হয় থাকে তাহলে সেই সৎকর্মশীল নারীর জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন একাধিক অসংখ্য যা প্রস্তুত করে রেখেছেন প্রতিদানের ক্ষেত্রে ইহকাল ও পরকাল আল্লাহ রা আলমিন নারীদের মাঝে নারী এবং পুরুষের মাঝে কোন বৈষম্য করেননি বরং আল্লাহ দৃষ্টিতেই তাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সবাইকে ইসলামের আলোকে নারীদের সঠিক অবস্থান মর্যাদা জেনে শুনে সেই অনুযায়ী ইসলামের প্রতি অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন আমিন ও আকরিদা রব আলমিন ওসালাম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 जगत दान अर्थ पर आई अलचल शून्य জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই এক সৌড় তিন শূন্য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 প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় সকাল দশটায় বাংলাদেশে join us for stories of the prophet nobiter kahini proti robibar shondha 6 tay apuno samprochar sokal 11 tay bangladeshe